বাংলা মানবতা সমান রহমতুল আলহামদুলিলাম তন রসুল আমরা আমল বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম ইলমের ফজিলত বিদ্যার ফজিলত বিদ্যা অর্জন করে মানুষ কি সুবিধা ভোগ করতে পারে বিদ্যা অর্জন করে মানুষ কি ফল ইহকাল এবং পরকালের পাবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে হেনবি আপনি বলুন যে অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি সমান নয় নিশ্চয়ই শিক্ষিত মানুষই ভাবনা করে আল্লাহ আল্লাহতালা এখানে বলেছেন যে অন্ধ ব্যক্তি মূর্খ মানুষ আর শিক্ষিত ব্যক্তি হচ্ছে চক্ষুওয়ালা মানুষ চক্ষুওয়ালা ব্যক্তি যেমন পৃথিবীর সব দেখতে পায়। ভালো বুঝতে পারে ঠিক শিক্ষিত মানুষ পৃথিবীরও সব কিছু ভোগ করবে পরকালেরও সব কিছু ভোগ করবে এবং ভালো মন্দ সব কিছুই বুঝবে এটাই মূলত শিক্ষার মান শিক্ষার পরিণতি শিক্ষিত মানুষ ভালো বুঝতে পারে এবং পরকালের যে একটা জনক জীবন রয়েছে ভোগবিলাসী জীবন রয়েছে সেটা কিভাবে পাওয়া যাবে এ ব্যাপারে সে চেষ্টা করতে পারে আল্লাহর নবী আমাদেরকে জানতে বললেন আর জানাতে বললেন জেনে জানাতে হবে আল্লাহ রসুল বললেন ইসরা হারাজ তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে বানি ইসরায়েলের অনেক কাহিনী আছে সেগুলি আমাদেরকে বলতে হবে লোক একজন লোকের কাছে জমি বিক্রি করেছিল তো যে লোকটা জমি কিনে নিয়েছে সে জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেজ। জমি বিক্রেতা তো বিক্রি করেছে তা তো কিছু বলেনি এখন ক্রেতা যখন জমি চাষ শুরু করেছে তখন একটা স্বর্ণের পাতিল পেয়েছে তে পাতিলটা নিয়ে ও গেছে বিক্রেতার কাছে বিক্রেতার কাছে গিয়ে বলছে যে ইন্নয় ইস্তরে তো মিনকালদা মিনকাল আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিন অতএব আপনি আপনার স্বর্ণ নেন আমি স্বর্ণ নিব নিবোনা তো বিক্রেতা বলছে যে বেতো লিহা আমি জমি বিক্রি করেছি জমির মধ্যে যা কিছু ছিল সবই বিক্রি করেছি অতএব আমি স্বর্ণ নিব না এই স্বর্ণ এখন ক্রেতাও নিবে না বিক্রেতাও নেবে না দুইজন চলে গেলে একজন বিচারকের কাছে বিচারকের কাছে গিয়ে বলল ঘটনা এই তো বিচারক বলল যে তোমাদের ছেলে মেয়ে আছে কি তো তারা দুইজন বললো হ্যাঁ আমার মেয়ে আছে বললো যে আমার ছেলে আছে তো বিচারক বলেন ঠিক আছে দুইজনের বিবাহ দিয়ে দাও তারপরে এইখান থেকে কিছু পয়সা তাদের জন্য খরচ করো আর বাকিটা দান করে দাও এটা তো মুসলিম সর্ভের হাদিস অনেক অনেক দিন আগের ঘটনা তো এইসব ঘটনা মানুষের কাছে আমরা পেশ করে মানুষকে বলবো যে দেখুন আমানতদারি কেমন দেখুন একনিষ্ঠতা কাকে বলে আজকে তো আমরা অর্থের লোভী আমরা যদি এরকম পাত্র জমিতে পাই তাহলে তো কাউকে বলবো না আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ নিবে না দেখেন তারা লোভকে কত সংবরণশীল করে রাখে তারা লোভকে নিজের কাছে কখনো প্রাধান্য দেয় না এতে থেকে আমরা এই শিক্ষা পাবো এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা বাণী সেলের কাহিনী শোনাও যেমন আপনাকে আমি বলতে পারি একটা বাণীশ রেলের কাহিনী যে অনেক অনেক দিন আগে একজন লোক একটা লোকের কাছে পয়সা কর্য বলল জিম্মেদার আল্লাহ এই কথা বলার পরে সে কর্য নিয়ে তার ব্যবসা বাণিজ্যে চলে গেল নির্ধারিত একটা সময় আছে এখন ব্যবসা করার পরে নির্ধারিত সময়ে টাকা পৌঁছানোর জন্য নদীর ঘাটে আসলো যানবাহন পেলে সে পার হয়ে গিয়ে তাকে পয়সা দিয়ে দিবে ওখারে মুসলিমের হাদিসে এসেছে খুব চেষ্টা করলো কিন্তু কোনো যানবাহন পেল না নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে প্রতিপালক আমাকে যে ব্যক্তি কর্জ দিয়েছে সেই ব্যক্তি কিন্তু সাক্ষী চেয়েছিল আমি তোমাকেই সাক্ষী হিসেবে পেশ করেছি এবং বলেছি এটাই যথেষ্ট সে কথা মেনে নিয়েছিল সে একজন জিম্মেদার চেয়েছিল আমি বলেছিলাম যে জিম্মেদার আল্লাহ এবং এ কথা বলার সাথে সাথে সে এটা মেনে নিয়েছিল প্রতিপালক আমি তো খুব চেষ্টা করলাম নির্ধারিত সময়ে তো পয়সা পৌঁছাতে পারলাম না জিম্মেদার তো তুমি এই কথা বলে একটা কাঠের মধ্যে ছিদ্র করে টাকাটা কাঠের মধ্যে ঢোঁকিয়ে মুখের উপরে আপনার ওই তামা লাগিয়ে দিয়ে সাগরে ফেলে দিলাম সাগরে ফেলে দিয়ে বললো যে তুমি এটা পৌঁছিয়ে দাও অনেক লোক নির্ধারিত সময়ে ঘাটে এসেছে ঘাটে এসে দেখল যে যে সে তো নেই। করে নদীর একটা একটা কাঠের করুকরা ভাসছিল সেটা কুড়িয়ে নিয়ে চলে আসলো বাসায় তো বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ফাড়া আরম্ভ করেছে দেখে ভিতরে একটা পত্র এবং এই পরিমাণ টাকা পত্র পেয়ে গেল বুঝতে পারলো ঘটনায় টাকা পেয়ে অনেক দিন পরে দেখা হলে বলল যে বিষয়টি তো কথা প্রকাশ হলো হাদিস তো বোখারির বাণী ইসরায়েলের ঘটনা এতে আমরা আল্লাহর উপরে ভরসা বুঝতে পারি এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো আমার একটি কথা জানা থাকলে অপরকে বলো এবং তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো এরকম অনেক কথা আছে যেগুলো আমরা শুনেছি জানি বুঝি যে বান রেল যুগে একজন লোক নিরানব্বই মানুষকে হত্যা করেছিল তারপর একজন পাদ্রির কাছে গেল গিয়ে বললো যে আমার কি লোকটি বলল নিরানব্বইটা লোককে হত্যা করে আবার বাঁচার পথ তখন তাকে একশোটা হয়ে গেছে এখন জনক ব্যক্তিকে বলল বাঁচার পথ কি সে বললো যে অমুক গ্রামে যাও অমুক গ্রামে গেলে তোমার একটা বাঁচার পথ হতে পারে তো ওই গ্রামে যেতে না যেতেই তার মরণ হয়ে গেল। এখন জাহান্নামের ফেরস্তা এবং জান্নাতের ফেরস্তা খুব হইচই শুরু করলো তখন আল্লাহতালা বলছেন থামো থামো তোমরা মেপে দেখো যে লোকটা কত পদ গেছে আর কত পদ বাকি আছে এইদিকে লাগিয়ে আল্লাহতালা বলছেন যে গ্রামে যাবে সেই গ্রামকে গ্রাম তুমি একটু আগিয়ে আস আর যে গ্রাম থেকে যাচ্ছে সেই গ্রামকে বলছে গ্রাম তুমি একটু পিছিয়ে দাও জড়বস্তু আল্লাহর কথা মানে তো তাই হলো মেপে দেখা গেল যে সে অর্ধ হাত আগিয়ে গেছে তখন আল্লাহ তাল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম এলো বাণী ইসরাইলের কাহিনী এসব কাহিনীতে আমাদের শিক্ষণীয় আছে যে পাপ যতই হোক ক্ষমা পাওয়া যাবে পাপ যতই হোক ক্ষমা পাওয়া যাবে এগুলো আমাদের জানতে হবে আল্লাহর নবী বললেন যে আমার একটি কথা জানা থাকলেও অপরের কাছে পৌঁছে দাও এবং বাণী ইসরাইলের কাহিনী জাতির সামনে পেশ করো বাণী ইসরাইলের কাহিনী বলতে সব মিথ্যা কাহিনী নয় ওই সাদ্দ ঘর তৈরি করেছিল জান্নাত বানাল ছিল কোথায় কথা সাদ্দার তৈরি করেছে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন কিন্তু পোকা হয়নি এগুলো সব মিথ্যা কাহিনী বাণী ইসরায়েলের হাজারো কাহিনী মিথ্যা আছে তবে যেগুলো সত্য কাহিনী তাতে শিক্ষণীয় আছে এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা জ্বালিয়ে অর্ধেক ছয় পানিতে ফেলে দিও অর্ধেক ছয় মাটিতে ফেলে দিও কেন আল্লাহতালা যদি তোমাদের পিতাকে ধরতে পারেন তাহলে খুব কঠোর কঠিন শাস্তি দিবেন। এই কথা তিনি বললেন তো যখন লোকটা মারা গেল ছেলেরা তাই করল। তাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছায় পানিতে ফেলে দিল অর্ধেক ছায় মাটিতে ফেলে দিল আল্লাহ আল্লাহতালা সাগরকে আদেশ করলেন ছাই জমা করে দাও মাটিকে জমা করলেন ছাই জমা করে দাও সাগর এবং মাটি ছাই জমা করে দিল আল্লাহ আল্লাহতালা বললেন লেমা ফালতা হাজা তুমি এটা কেন করলে তখনও বলল যে আমি করেছি আপনার ভয়ে আল্লাহ তালা বললেন আচ্ছা ঠিক আছে যখন আমার ভয়েই করেছ আমি তোমাকে মাফ করে দিলাম পত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে মানুষ যত বড়ই পাপি হোক না কেন সে আল্লাহর কাছে ক্ষমার আশা রাখবে নিরাশা হওয়ার কিছু নেই সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে বলতে চাচ্ছি যে আল্লাহর নবী বললেন বাল্লেগু আননি ওলা আয় আমার একটি কথা তোমাদের জানা থাকলেও অপরের কাছে পৌঁছে দাও জেনে জানাতে হবে এটাই হচ্ছে ইমের একটা পথ এতে যত মানুষ জানবে আরেকজন আলাই ফালিয়া তা বাউ মাকহমিন্নার কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে যেটা আমি বলিনি তার থাকার জায়গায় জাহান্নাম হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী শেষের বাক্যটি আমাদের জন্য জটিল হয়ে গেল বাক্যে বললেন কোনো কথা আমার দিকে ধাবিত করে যেটা আমি বলিনি তাহলে তার থাকার জায়গায় জানান নাম এখানে আমরা যারা দিন জানছি ও বুঝছি প্রচার করছি তাদের জন্য একটি জরুরি বিষয় সেটা হচ্ছে এই যে কোন সময় মুখ দিয়ে যেন ধর্মের নামে মিথ্যে কথা বের না হয় আসসালামাইকুম রহমতুল্লাহ মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 উন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশনের ঘটনা যে ঘটনা অত্যন্ত ইমানীমদুল্লাহ বিনসেন মুী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কোরনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম যে মানুষ যদি কেউ শিক্ষার নামে আল্লাহর নামে আল্লাহর রসুলের নামে মিথ্যা প্রচার করে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম এই বাক্যটা খুব কঠিন আমরা যারা শিক্ষা অর্জন করছি তাদেরকে সঠিক শিখতে হবে এবং সঠিক জাতির কাছে পেশ করতে হবে মিথ্যা কি আল্লাহর নবীর ওপরে মিথ্যা আরো কী হতে পারে আমরা দুই একটা দেখি যেমন আমরা একটা হাদিস জানি যে উতলুক শিক্ষার জন্য যদি চীন যেত হয় তবুও যাও তো এটা তো মিথ্যা কথা এটা তো আমরা হাদিস বলেই জানি আমরা শুনেছি যে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা তো মিথ্যে কথা রাসেলের নামনে এমনি ছড়িয়া আছে আমরা শুনেছি মেসকাত গ্রন্থ আছে ফতিহন ওয়াহেদ আসাদে মিনালফে আবেদ একজন ফাঁকিহ একজন জ্ঞানী এক হাজার আবেদের চেয়ে উত্তম এক হাজার আবেদের যা মান একজন জ্ঞানী আলেমের মান তার চেয়ে বেশি আমরা জানি শুনেছি যে মায়ের দিকে সুনজোরে তাকালে কবুল হজের সমান নেকি হয় তো সাহাবিগন বললেন নবী তাহলে কেউ যদি ঘন ঘন তাকায় ঘন ঘন লক্ষ্য করে তো আল্লাহ রসুল বললেন যে আল্লাহর দয়া অনেক এটা মিথ্যে কথা রাসুলের নামে এটা একটা বানাওয়াট কথা আল্লা নবী বলেছেন যে মায়ের পায়ের পাশে জান্নাত এ কথা ঠিক আল্লাহানবী বলেছেন যে তোমার পিতা মাতাই জান্নাতের মাধ্যম এ কথা ঠিক আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে মহাপাপ তিনটি তার দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতা অবাধ্য জলা এগুলি বলেছেন কিন্তু মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমন্বয়ে কি হবে এ কথা মিথ্যা এই জন্য আল্লাহ রসুল হাদিস জানা ও বুঝা জ্ঞান চর্চা করা তারপরে আর কাছে পৌঁছে দেওয়া ব্যাপারে সতর্ক করলেন যে তোমরা সঠিকটা জানো আর সঠিকটা প্রচার করো তাহলে এটা তোমার ইহকালের জন্য এবং পরকালের জন্য করলেন কল্যাণকর হবে মবে রাজিয়াল বলেন রাসুল সাল আলহ্লাম বলেছেন मईरिदुल्लाह बिहि खैरान इफक्न आल्लाह जाहकाले कल्याण दीब मन कर आल्लाह जाकाले कल्याण दीते चाहबें ताइ आल्ला बुज दीबेंह ज्ञानी करबें ताके आल्लाह तला शिक्षित करबें सम्मानित दर्शक मंडल शिक्षित व्यक्ति इहकालों धन शिक्षित व्यक्ति परकालोधन शिक्षित व्यक्तर इो कल्याल शिक्षित व्यक्तर परकालों कल्याण यबी आल्लाह तला जावार इच्छा करें ताल्लाह तला ज्ञान बुद्धि विवेक दान करें सम्मानित दर्शक मंडल आसले विद्यार जन् सठी ज्ञान दुआओ लागे सवार पिते मतार देश बारिज जर निजे दुआ प्रार्थना लाग् আল্লাহর নবী আবদুল আব্বাস কে বুকের সাথে দোয়া করছে আমরা ওই দোয়া জাতির কাছে পেতে চাই আমাদের ছেলে মেয়েও যেন অন্যের কাছে এই দোয়া পায় এ ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে এমনিতেই আল্লাহর নবী বলছেন আল্লাহ যেটা বলে দিচ্ছেন যেটা আমাদের বলেছেন আমার কাল অমিন দাওয়াতিনে চায়নে যে বিদ্যা উপকার করে না আল্লাহ আমি ওই দোয়া চাই যে দোয়া কবুল হয় না আল্লাহ আমি ওই আত্মা চাইনে যে আত্মার তৃপ্তি লাভ করে না আমি ওই অন্তর চাই যে অন্তর আল্লাহকে ভয় করে না এই জন্য আমাদের বলতে হবে যে আল্লাহ মনি আস আল কাইল ওয়াসে না ওয়ামাল মোতাকব্বাল আল্লাহ তুমি আমাদেরকে প্রশস্ত রুজি দাও আল্লাহ তুমি আমাদেরকে গ্রহণীয় বিদ্যা দাও আল্লাহ তুমি আমাদেরকে বৈধ রুজি দাও আল্লাহ যে আমল কবুল হবে যে আমল গ্রহণ হবে সে আমল দাও সম্মানিত দর্শক মন্ডলী আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন ফি দুইটা জিনিসে হিংসা করা যায় দুইটা জিনিসে বিদ্বেষ করা হচ্ছে যে আল্লাহ অমুককে তুমি দিয়েছ আমাকেও দাও তার একটা লোক হচ্ছে রাজুলুন আতা মালান আল্লাহ আল্লাহতালা কোনো ব্যক্তিকে অনেক অর্থ সম্পদ দিয়েছে সে অর্থ সম্পদকেও আল্লাহর নামে বিলিয়ে দিয়েছে এই মানুষ আকাঙ্ক্ষা করতে পারে যেমন বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যে গরিব মানুষ বলল নবী ধনী মানুষ দান করে ওরা অনেক নেকি করে দান করে নেকি পায় আমরা তো দান করতে পারি না আমরা গরিব মানুষ আমাদের করণীয় কি তা আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে তোমরা সুভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হকবার এগুলি বলো তোমাদের নেকি হবে তারা খুশি হয়ে বাড়িতে এগুলো বলতে লাগলো কিছুদিন পরে তারা শুনতে পেলো যে ধনী মানুষেরা এই তাসবি তাহালিল করছে তারপর তারা রাসুলের কাছে গিয়ে অভিযোগ করলেন আল্লাহ রসুলকে বলল যে আপনি তো আমাদেরকে এই তাসী তাহলিল শিখিয়ে দিয়েছিলেন ধনী মানুষরা দান করছে তাদের নেকি বেশি হয়ে যাচ্ছে আমরা এই অভিযোগ করলে তো এখন তারাও তো এই তাসবি তাহালিল করছে তখন আল্লাহ রসুল বললেন দেখো ফজলুল্লাহ ইউতি মাইয়া সা অর্থ সম্পদ আল্লাহর একটা দান অনুগ্রহ যাকে ইচ্ছা আল্লাহ তাকে দেন সম্মানিত দর্শক মন্ডলী আপনি পয়সা উপার্জন করুন পয়সা আপনার বেশি হোক উসমানের মতো পয়সা উপার্জন করুন উসমানার যে আল্লাহ তালা নহ যেমন পয়সা উপার্জন করে কাজে লাগিয়েছিলেন আপনি তেমন কাজে লাগান তাহলে আপনার এই পয়সা হবে কল্যাণের ব্যাপার আপনি এই পয়সা উপার্জনের জন্য আপনি প্রতিযোগিতা করতে পারেন भूल पैसा करें पैसा एक ठीक आल्लासोल एकदा सकालुकर जुद्धे दान करतेसोलते अर्थ सम्पद छो तरधे दिल्ली আব্বাকর সিদ্দিক রাজি আল্লাহন বলেন পারিনি জীবনে আর কোনদিন তাকে নেবো না সম্মানিত দর্শক মন্ডলী রসুল সাল আলী আসাল্লাম বললেন যে দুইটি জিনিসে মানুষ ঈর্ষা করতে পারে হিংসা করতে পারে তার একটা হলো অর্থ আল্লাহ তুমি ওকে অর্থ দিয়েছ আমাকে ঈর্ষা করতে পারে যে আতা আল হেকমা ইয়ল বেহা ও আল্লাহ তালা কোনো ব্যক্তিকে বিদ্যে দিয়েছেন সে বিদ্যে দিয়ে মানুষের বিচার সমধা ফাইসালা করে আর একজনকে শিখিয়ে দেয় মানুষ যখন তার দিতে পারে। তখন তার জন্য নেকির একটা বড় পথ খুলে যায়। এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার যে বিদ্যে দিয়ে সে সঠিক বিচার করবে সঠিক ফায়সলা করবে কেননা এমন একটা সময় চলে আসছে আল্লাহ রসুল বলছেন যে বিদ্যে মানুষের ভিতর থেকে উঠিয়ে নেওয়া হবে না এ কথা ঠিক तभी मानुसे पालन कर फू तो मानुष के जिजा कराओं जन के करजाओं फस्या के करवे भ्रांत কেননা না। ভালো মতো তারা বুঝবে না যেটা এখন রাস্তাঘাটে সব জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষ পড়তে পারে না কিছু কোন একটু পড়েছিল ভুলে গেছে শরীয়ত সে চর্চা করে না তদন্ত করে না কত বিশাল শরীয়ত আল্লাহ নবী বলছেন যে ওই মানুষটার মানুষ ঈর্ষা করতে পারে যেই মানুষটা শিক্ষা অর্জন করে আরেকজনকে শিখিয়ে দিল এবং সে বিদ্যুৎ করলো সম্মানিত দর্শক মন্ডলী আমরা ওই ব্যক্তির ঈর্ষা করতে পারি আমরা এহাদিস নি যারা দেশে বড় আলেম তাদের ব্যাপারে আমরা ঈর্ষা করি যে আল্লাহ তাকে তুমি বিদ্যান করেছ আমাকে একটু করো আল্লাহ তুমি তাকে বিদ্যান করেছ আমাকে একটু করো এই বলে আমরা আল্লাহর দরবারে দুয়া প্রার্থনা করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা হাদিসে বুঝতে চাচ্ছি সেটা আমরা অত্রহাদিস আরেকজনকে শিখে দিই আরেকজনকে শিখে দিই আমাদের নামে এভাবে নেকি হতেই থাকবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিদ্যা অর্জন করি যেবিদে নেকি নেই পাবো আরেকজনকে শিখে দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের পরকাল টিকবে আল্লাহ তুমি আমাদের এটা কবুল করো তোমার দরবার দাবি এ দাওয়া এই দোয়া রেখে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতি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 যা সন্তুষ্ট করবে আল্লাহ সাথে থাকুন আপনার জাকায়ত দানের অর্থ পাঠাতে পারেন এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান ইউকে পাউন্ড ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় শর্ট কোড BIC code IBO BZB 22 टाका पाथिये आमदर एमेल कुरून admin at the rate peace tv dot tv peace tv मनोबतर समधान जे कुनु समाई जे कुनु समाई जे कुनु जाई आई जे कुनु जाई आई জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন কি করে খাটি তওবা জান্নাতের দরজা খুলে দেয় ता होले, देखुन, तौबा टीवी देखुन, व व देखा और इश्तेनिवार सन्धार पांच टुन सम्प्रचार रोटाय बांगला दे